আসছে আছে গজুয় হিনের কাফেলা গজবায় হিনের কাফেলা আসছে আছে গজওয়াই হিনের কাফেলা গজবায় হিনের কাফেলা পালা ও রে জালিম জলদি পালা ইহুদ খ্রিস্টান মুশরিক পালা পালা আসছে গজয় হিনদের পালা ফেলা গজুয় হিনদের কা ফেলা ওরা মানবে না কোন পরা শক্তি শুনবে না কারো কোন উক্তি মানবে না কোন করা শক্তি শুনবে না তার কোন উক্তি ওরা আনবে ধরাতে মুক্তি আনবে ধরাতে মুক্তি ঘুরিয়ে দিবে যত বিশৃঙ্খলা পালা পালা আসছে আসছে যজোয় হিন্দের কালা खाचारोए्याचारोाय शिखा विश्वर सब खाले शाखा विश्वर सब खाले शाखा पालते जाते আছে আশে গজ আপেলা গজ আের কালা শাহদাত ওদের চিরো কামোনা জন্নত যাওয়ার চিরো বাসোনা শাহদাত ওদের চিরো কামোনা জন্নত যাওয়ার চিরো বাসো না মৃত্যুর নেই ওদের ভাবনা। মৃত্যুর নেই ওদের ভাবনা একা বেবার তোদের মরণ খেলা পালা পালা আসছে আসছে গাজুয় হিন্দের কাফেলা গাজুয় হিন্দের কাফেলা পালা ওরে জালিন জলদি পালা ইহুদ খ্রিস্টান মুশরিক পালা পালা क्या मोदी कृष्ण भक्ति वाला वाला पाला, पाला, पाला। आश्रे आश्रे गजवारे हिंदेर काफला गजवारे